السلام عليكم ورحمه الله وبركاته سبحان الله اننا لم الحمد لله <صف> <صف> <صف> <صف> <صف>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 فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ آمَنْتَ بِاللَّهِ বছর ঘুরে আবারও আমরা এক বরকতময় মুহূর্তের মধ্যে এবং তার চেয়েও আরো বেশি বরকতময় আরেক মুহূর্তের অপেক্ষায় তাদেরকে আরো কাছাকাছি পৌঁছার এই সুযোগ গুলো দিয়ে থাকেন মাঝে মধ্যে এমন এক সুযোগ হচ্ছে বর্তমান যে মুহূর্তগুলো যাচ্ছে আসছে এমনিতে যে মৌলিক উদ্দেশ্যের সৃষ্টি করেছেন আয়াতের মধ্যে মানব মানবদানবকে সৃষ্টির মূল উদ্দেশ্য বর্ণনা করেছেন রবীজেই অমা জিন্না জিনা ইনসা ইমুদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন যখন মানুষ সৃষ্টির কথা বললেন যখন মানুষ সৃষ্টির কথা বললেন তখন ফ্রিস আল্লাহর কাছে জানতে চেয়েছে অভিযোগ নাই চা প্রশ্ন আপত্তি না জানতে চাওয়া তাজবিহ বলা হয় জবানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা আর তাকদিস বলা হয় অন্তর দিয়ে আল্লাহর পবিত্রতার বিশ্বাসতা রাখা তো ফিরিস্তারা বলছেন আপনি এমন যাদেরকে সৃষ্টি করবেন কেন সৃষ্টি করবেন যারা জমিনারি করবে কাটাকাটি করবে আপসে রক্তারক্তি করবে কেন করবেন এদেরকে সৃষ্টি আবারও বলছি ফিরিশাদের এই প্রশ্ন আপত্তির প্রশ্ন না জানতে চাওয়া কেন করবেন কি হ্যাকমত এর মধ্যে জবাব দিয়েছেন তা জানো না এটা তো স্বাভাবিক ফিরিস্তাদেরকে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন যে আমার এখানে অনেক উদ্দেশ্য আছে যেটা তোমরা জানো না ফিরিস্তারাও আবাদত করে কিন্তু তার ওই আবাদতের কোন মূল্য নাই আল্লাহর কাছে কেন মূল্য নাই। কারণ ফিরিস্তাদের আবাদ হচ্ছে একরকম বাধ্যতামূলক এর বিকল্প তার দ্বারা কোন কিছুর সুযোগ নেই আল্লাহনা করছেন ফিরিস্তারা বড় কঠিন আল্লাহ তাল কখনো কোনো অবাধ্য হওয়ার কোন সুযোগ তাদের নাই। আল্লাহ যা হুকুম করেন তাই তারা মানতে বাধ্য এটা অবস্থা। আর মানুষের অবস্থা হচ্ছে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এইরকম গুণ দিয়ে যে সে এপাদত করতে বাধ্য না মানে করবেই এরকম না নিজে বাধ্য হচ্ছি না করতে ইচ্ছা আল্লাহ ছেড়ে ক্ষমতাও আমি দিয়ে দিলাম তুমি কোনটা গ্রহণ করবা এটা তোমার ইচ্ছা ফ্রিস্তাদেরকে ওইরকম ইচ্ছা থাকে আল্লাহ তা সুযোগ নাই তাদের গুনাহ করার ইচ্ছাই জাগে না করার ইচ্ছাই জাগে मानुषे गुना मानी ना तर गुना कर शक्ति इच्छा छा विषय ना आल्ला तक पवित्र रेखे हेफाजत कर দিনের সাবনাম কিন্তু তাদের গুণাহ করার শক্তি সামর্থ্য ইচ্ছা সবই ছিল ভুরি ভুরি প্রমাণ আছে ফাদ ইউসুফ আলী সালাম সম্পর্কে রব বলেছেন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 ইউফ আলী সালামের সাথে অপকর্মের দৃঢ় ইচ্ছা করলি সালাত যদি না আল্লাহর পক্ষের দলাইল গুলু প্রমান গুলো তার সামনে প্রকাশ না পেত নজর পড়ছে ছাদের দিকে আল্লাহরতে তার বাবা হজরত আলী সাল্লামের চেহারা ফুটায় আছেন আল্লাহরত আলী সাল্লা সালাম নিজের সন্তানের দিকে তাকায়া। তো বাবার ইচ্ছা হারা দেখা ইসলাম সালসাল্লামের ভেতরে যে ইচ্ছাটা জেগেছিল ওইটা দূর হয়ে গেছে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ বলেন আমি এটা কেন করলাম আমার নবী মধ্যে কেন লিপ্ত হল না আল্লাহ বলতেছেন আমার স্পেশাল বান্ধব মানে আমি আলিম সাল্লা অন্তর্ভুক্ত আমি আমার নবীদেরকে এরকম গুনহাতিরা বাঁচায় রাখি ইউসুফ কেও কি বুঝা গেল যে আমি আলিম সাল্লা সাল্লামের গুনার ইচ্ছা জাগে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বাঁচায় রাখেন এটা আরো স্পষ্ট করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত আগরমা যিনি رضی আল্লাহু তাআলা নূর বর্ণনা ইন্নহু লাগানু আলা qalbi hatta كما قال عليه الصلاه والسلام আল্লাহর নবী سيدنا মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد যে আমার অন্তরেও মাঝে মধ্যে আকাশের ম্যাগের মতো গুনার ইচ্ছা উকি দেয় আকাশের ম্যাগ যেমন একশো বার ইস্তিকার করি এই ইস্তেফার গুণা মাহের ইস্তিকার না আগে বলেছি আপনাদেরকে পরে আন সুরানের মধ্যে যারিম তার হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন অনেকে এই ব্যাখ্যাও করেন্লাম গুনা করেছেন এই জন্য আল্লাহ নবীকে ইস্তফার হুকুম করেছেন না হচ্ছে চিকিৎসা চিকিৎসা ঔষধ এগুলা রোগ হওয়ার পর দেয় না রোগ হওয়ার আগে দেয় টিকা রোগ হওয়ার আগে দেয় না পরে দেয় আগে দেয় রোগ হওয়ার পর তো টিকা দেওয়ার কোনো অর্থ নাই তো বুঝা গেল ওই টিকা দেওয়া রোগকে আটকানো হয়েছে ঠেকানো হয়েছে আম্বিয়া আলিম সাল্লা সাল্লামকে আল্লাহ ইস্তেফার করতে বলেছেন এটা লোক প্রতিষেধক না গুনার মাফের ইস্তেধক অর্থাৎ গুনাকে করেছেন এই জন্য নবী বলেন যে মাঝে গুনার মতো ওই আকাশের ম্যাগের মতো গুনার ইচ্ছা আমার অন্তরে জাগে ওটাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন একশোবার ইস্তেফার করি তো বুঝা গেল আম্বিয়া আলমসালাম গুনা করার ইচ্ছা তাদের জাগে যাচ্তো কিন্তু তারা গুনা করেন নাই তো সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এই চরিত্র এই বৈশিষ্ট্য সে পায় আল্লাহ বলতেছেন আল্লাহ ওই ফেরিস্তাদের জবাব বুঝিয়ে দিয়েছেন আর কি যে আমি জানিয়া তোমাদেরকে যে চরিত্র আর বৈশিষ্ট্য দিয়ে আমি সৃষ্টি করেছি আমি জানি তাদেরকে যে চরিত্র তোমাদের তো কোনো মূল্য নাই যার পা নাই সে যদি বলে আমি কাউকে লাথি দেই না এটার তো কোনো মূল্য নাই ফিলিস্তানদের ওই কোন মূল্য নাই আল্লাহর কাছে আল্লাহ তার কোনো যা দিবেন না বিনিময় দিবেন না কিন্তু মানুষের আমি এমন করব যারা আমার এবাদত করো প্রতিপক্ষ না থাকলে ওই প্রতিযোগিতার তো কোনো মূল্য নাই প্রতিপক্ষ যত কঠিন হয় ওই বিজয়ীর মূল্য তত বেশি হয় প্রতিপক্ষ যদি নাই থাকে তত হাস্যকর বিজয় প্রতিপক্ষ যদি দুর্বল থাকে সেটার বিজয় ওই জয় ওই জয়েরও কোন মূল্য নাই এই জন্য আমাদের প্রতিপক্ষ দিয়েছেন আমাকে এত বড় প্রতিযোগিতার জন্য উপযুক্ত ব্যক্তি মনে করেছেন এটাও কম না একটা বড় টুর্নামেন্টে কোয়ালিফাই করার জন্য কত রকমের বাসাই পর্বে অংশগ্রহণ করতে হয় আচ্ছা যদি কোন দলকে এইরকম কোন সংস্থা বা যারা এইগুলা নিয়ন্ত্রণ করে তারা যদি বলে যে তাদেরকে তাদের শক্তি সামর্থ্য সম্পর্কে আমাদের জানা আছে তাদের কোনো বাছাই করবে গ্রহণ করতে হবে না তুমি এমনি চলে আস কি বুঝা গেল তাকে অনেক বড় প্রতিপক্ষ মনে করা হচ্ছে অনেক শক্তিশালী মনে করা হচ্ছে প্রতি বড় প্রতিযোগিতার জন্য এমন কাউকে ডাকা হলে অটোমেটিকলি বুঝা যায় তার শক্তি অনেক বেশি আল্লাহ তারা এইরকম বড় প্রতিযোগিতার জন্য আমাদেরকে আপনাকে কবুল করেছেন মানে হচ্ছে আল্লাহ আমাকে অনেক মূল্য দিয়েছেন সম্মান দিয়েছেন যে ইবলিসের মতো এইরকম বড় প্রতিপক্ষ মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আর কারণে মানুষ তোমার আছে তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম এটা অনেক বড় নিয়ামত আমাদের জন্য আগেও বলেছি ইবলিসও আমাদের জন্য একটা নিয়ামত এই কয়েকদিন আগেও বলেছি ইবলিস ইবলিসও আমাদের জন্য বড় একটা নিয়ামত জানলা আটকায় দিয়া বিষাক্ত সাপ ছেড়ে দিলে কেমন কি বলবে মানুষ আপনাকে খুব ভালো বাবা বলবেন কেউ জালিম বলবে জালিম পাগল বলবে জালিম না শুধু পাগল বলবে যেটার মাথা নষ্ট হয়ে গেছে বিষাক্ত সাপ ছেড়ে দিল অথচ এই ঘরের মধ্যে আল্লাহ তালা এইরকম ভয়ঙ্কর শত্রু ইবলকে ছেড়ে দিলেন তো আমাদেরকে আল্লাহ ভালোবাসেন কেমনি প্রশ্ন আসেন তার জবাব দেওয়া হয়েছে অনেকবার আবারও প্রসঙ্গক্রমে বলি যে আমাদের জন্য একটা বড় রহমত আল্লা জি প্লিশ কে আমাদের সাথে এটাও মানুষের জন্য বহু রকমের দুষ্টামি করে আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের দুষ্টামি কি দুষ্টামি হইলো গোপনে খেলতে গেছি ছুটি ছিল পাশে মাঠ ছিল ওই মাঠে গোপনে খেলতে গেছি এটাই ছিল তখনকার জন্য বড় দুষ্টামি আই আল্লাহ খেলতে গেছে আল্লাহ কত বড় অপরাধ সুবাহ আল্লাহ তো ধরা পড়ার পর যখন বিচার বসত আমার মনে আছে স্পষ্ট তো মাঝে মধ্যে ওস্তাদরা জিজ্ঞেস করতেন হাসান জমিল গেলি এটা তুইও গেলি তো এই যেতাম যাইয়া ধরা পড়ার পর এখন কি বলতাম আমি যাইতে চাই না ওই আমি যাইতে চাই নাই তো কেন গেলি ও নিয়ে গেছে ক্লাসের দুষ্ট যেটা ওইটার উপর গেছে চাতুরা একটু খুঁজেন আরকি উসিরা খুঁজেন তারা বাঁচা ধা যায় কিনা সুযোগ দেওয়া হয় তো ওস্তাদরা জিজ্ঞেস করতেন তুমিও গেলা আস্তে করে বলতাম আমি যেতে চাই নাই ও নিয়ে গেছে তুই নিজে খারাপ আবার সবগুলা রে খারাপ করতেছ ওইটার ইচ্ছা মতো সবার ওইটার উপর দিয়ে যাইত এটা দুনিয়ার নিয়ম আল্লাহ আকবার এই উদাহরণ যদি বুঝেন তো ইংলিশ আল্লাহ দুনিয়া কেন পাঠাইছেন এটা বুঝা সহজ হয়ে যাবে মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন কেন করলি, এর আব্দুর রহমান তুই কাজটা কেন করলি তখন এই বলার একটা সুযোগ আমরা পাইলাম মা আমার দোষ নাই এই যে ইবলিশে বলে আমি এই কাজটা করছি ইবল না থাকলে সমস্ত অপরাধের দায় বার আমার উপর কেমন শত্রু যার সব গোমর আল্লাহ ফাঁস করে দিচ্ছে কেমন শত্রু বানিয়েছেন যার সব ঘুমর আল্লাহ তাহলে ফাঁস করে দিয়েছেন কি কি করবে যে গত জুমায় বলেছিলাম হুজুর হুজুরের বক্তব্যটা শোনাই ছিলাম শুধু তাই না ইংলিশের সাথে আল্লাহর কথা বলুন বড় দারুণ লাগে আমার খালি ওই মাথার মধ্যে ঘুরে ইংলিশ কি বলেছে আমি করতেই থাকব আল্লাহ কি বলেছেন যে তোর কথা শেষ করতেই থাকবো করতেই থাকবো আল্লাহ আল্লাহ একবার এইরকম শত্রু আল্লাহ পাঠাইছেন তোর মায়া না করে এই কারবার গুলা করছেন আল্লাহ তাহলে হান শত্রুও পাঠাইতেন আমাকে বাঁচানোর জন্য শত্রুও পাঠাইছেন আমাকে বাঁচানোর জন্য এখন প্রশ্ন হইলে এমনি তো এমনি তোমাকে পারতাম আরে ভাই এমনি বা চাই দিলে তো তোমার দরকার কি ফেরিস্তারাই তো ছিল আল্লাহ তারা তোমাকে পাঠাইতেন পুরস্কার দিলেন আর পুরস্কারের জন্য প্রতিপক্ষ লাগে পুরস্কারের জন্য লাগে প্রতিপক্ষ ছাড়া পুরস্কার পাওয়া যায় না ছাড়া যায় ওই জাতার কোন মূল্য নাই তাইলে ফিরিস্তারাই তো যেতে যায় না তারা তো কোনো গুণা করে নাই তারা সারাক্ষণ আল্লাহর তসবির তাহমিল করতেছে সারা সারাক্ষণ সুবাহান্লাহ পড়তেছে আল্লাহামদুল্লাহ পড়তেছে তো আমাকে দরকার কিছু আমাকে দরকার ছিল না আমার দরকার এই জন্য শয়তানের মাহলুক করে জিতে যাবে আল্লাহ আকবর অরিম আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন যে কথাটা শুরু করেছিলাম আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন কেবলমাত্র এবারত করার জন্য কেবলমাত্র এবাদত করার জন্য কিন্তু আল্লাহর ওই উদ্দেশ্য তো ঠিক আছে আল্লাহ আমাকে এর হুকুম আল্লাহ সুরা জুমা জুমার মধ্যে নিজেই জানিয়ে এই জুমা সুরা জুমা জুমার নামাজ এর কিছু কথা আছে এই যে সুরায় এই সুরার মধ্যে আল্লাহ কি বলেছেন فإذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله الله اكبر فاذا قضيت الصلاه نماز যখন সম্পাদিত হবে নামাজ যখন শেষ হবে জুমার নামাজ فانتشروا في الارض জমিনে ছড়ایا যাও ছিটায়া من فضل الله الله تعالی যে ফজল আল্লাহ تعالی যে তোমার জন্য যে নিয়ামত জমিনে ছিঁচা রাখছেন ওগুলা বিয়েশির কথা আছে তো এই সব সামাজিক অনেক ব্যাপারের কথা কোরআন কেরিমে আসছে এগুলা তো আবাদত না তো আমাকে তো আল্লাহ বানাইছেন কেবল আবাদতের জন্য দুস্ত মহতারা এই যে আল্লাহ তালার মূল যে মাকসাদ সৃষ্টি করেছি অন্তত এক দুইটা মাস তুই ওই নির্দিষ্ট যেই মাকসাদ ওই মাকসাদের উপর একটু চল না সেটা হচ্ছে রমজান আল মুবাক রমজানিম আসছে चलि एक मास पुरी मत चल बंदा जैसे मक्सादे तृष्टि कर पूरा पूरी आदाय कर अंत एक मास सारा दिन रोजा रखबी तीन सारा दिन हेफतर मध्य थोड़ा ভোরাত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমি দিন এবারতে এটাই তো আমাকে সৃষ্টির মূল মাকসাদ তো এই একটা মাসে কিন্তু আমি মূল মাকসাদের দিকে ফিরে আসতেছি আল্লাহ আমাকে ফিরে আসার জন্য আহ্বান করছেন যে একটা মাস একটা মাস অন্তত তোমাকে মাহবুব সারাদিন রোজা রাখলাম সারা রাত আবাদত করলাম এই সুবর্ণ সুযোগ আমাদের জন্য আসতেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য আল্লাহ তাল পক্ষ থেকে অনেক বড় করুণা যে তালা সারা বছর আমাকে ওই হুকুম করে যে তোমাকে আমি যেই উদ্দেশ্যের সৃষ্টি করেছি তুমি সারা বছর ওই উদ্দেশ্যের উপর থাকো সারা বছর দয়ার অনুগ্রহ রহমত আল্লাহামদুল্লাহ আল্লাহামদুল্লাহ কিন্তু দুস্থ যে আল্লাহ সুযোগ দিলেন ওই একটা মাস যখন আল্লাহ আমার কাছে চাইবেন আমি দিতে প্রস্তুত কিনা ইনশাল ইনশাল তো বলি ইনশাআল্লাহ তো বলি আমি নিজেই তো থাকতে পারি না বড় আফসোস লাগে আবার চলে যায় আবার আফসুস করি হাই চলে গেল চলে এইবার এইবার একটা আমাদের আমাদের যে ইনশাল করতে না হয় যে না ইনশাআল্লাহ আমি নতুন জীবন পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহুল নতুন জীবন পেয়েছি এটা আমাদের জন্য কত সহজ আরে ভাই দুনিয়ায় আপনার কাপড়ে মহিলা লাগলে ধুইলে একটু আসর থেকে যায় মাঝে মধ্যে মারাত্মক মারাত্মক ময়লা যদি হয় কোনো রং কোন রংলাইয়া গেছে ধুইলে ক্লিয়ার হয় না পরিষ্কার হয় না আগের মতো হয় কিন্তু এমন সাবান একটা আমাকে দিয়ে দিচ্ছেন আমার গুণা মাফের জন্য হান আল্লাহ এইটা দিয়ে ওয়াশ করলে আমার গুনাগুলা এইরকম পবিত্র পরিষ্কার হয়ে যায় যেন এর মধ্যে কোনো আচুরি ছিল না কোন গুনাই আমি জিন্দিগিতে নাই। আহ কত সুযোগ আল্লাহ দিছেন আলহামদুলিল্লাহ এই সুযোগটা গ্রহণ প্রস্তুতি যারা ব্যবসায়ী বিশেষ করে কাপড় ব্যবসায়ী আমরা তো জানি কত মাস আগের থেকে আপনাদের প্ল্যান প্রোগ্রাম হোলসেলারদের প্রোগ্রাম একটু এক মাস আগের থেকে বারো আগে থেকে যারা রিটেল সেল করেন দোকানদার তাদের প্ল্যানটা এক মাস আগে থেকে শুরু হয় হ্যাঁ বেচা কিনা হবে শেষ কয় কত কয়দিন বেচা কেনা নেই একটা মুহূর্তের মধ্যে বেচা কিনা হবে তার জন্য একটা প্ল্যান তো দরকার ঠিকই আছে এটা যৌক্তিক এই যৌক্তিকতা আপনার অবাদতের ক্ষেত্রে কেন আসেনা সারা মাস তো নিজের মতই চললাম একটা মাস অর্থ আমার সৃষ্টির যে মূল উদ্দেশ্য ওই উদ্দেশ্যের দিকে ফিরে আসি এটা হচ্ছে প্লান প্রস্তুতি নেওয়ার একটা মাস এই সাবান রজব এগুলা আমার কাছে মনে হয় ওই যে হজ করতে যখন যায় হজের আমলগুলো কিন্তু নির্দিষ্ট জায়গাতেই করে হারামের ভিতরে হজের সমস্ত আমল হারামের মধ্যেই করতে হয় মসজিদে হারাম না হারাম একটা বিশেষ এরিয়া কোনো দিক দিয়ে অন্তর্ভুক্ত হদের সমস্ত কাজগুলো হারামের মধ্যে করতে হয় কিন্তু প্রস্তুতি নিতে হয় আরো ধর থেকে এটাকে বলে মেকাত যেখান থেকে হারাম বানতে হয় বিভিন্ন অঞ্চলের মানুষ আমাদের এই অঞ্চল থেকে যখন আমরা যাই যা তো তার মানে আধা ঘন্টা কোন এক ঘন্টা আগেই সময়টা আসে ওই মিকাত স্টেশন যেখান থেকে আমাকে এহারাম বেদে ভিতরে ঢুকতে হবে অথচ এই জায়গায় কিন্তু হজের কোনো কাজ আমার করা হয় না হজের কাজ কিন্তু নির্দিষ্ট হজ বলেন ওমরা বলেন যেটাই বলেন কাজগুলো ওই নির্দিষ্ট জায়গাটাতেই করতে হয় বাইরে গিয়ে করলে হয় না ওই নির্দিষ্ট এমনকি কোরবানিটা পর্যন্ত হারামের মধ্যেই করতে হয় হজের যে কোরবানি তো হজের কাজগুলো ওই নির্দিষ্ট জায়গাতেই আমাকে করতে হয় কিন্তু প্রস্তুতিটা নিতে হয় আরো আগ থেকে নির্দিষ্ট জায়গা থেকে হারাম মানতে হয় কাপড় পড়তে হয় নিয়ত করতে হয় তেলবি আলাপ বেগম আলাপবে এটা পড়তে হয় এটা কিন্তু বাহির থেকে করতে হয় আমার এই পুরা দৃশ্যটা আমার কাছে এইরকম লাগে যে রমাজান এটা তো নির্দিষ্ট সময়ই আমাকে করতে হবে কিন্তু করতে হয় আরো আগ থেকে সাবান আর যেখান থেকে শুরু করতে হয় ঠিক সাবান আর রজব এটা ওখান থেকে আমি হজের প্রস্তুতি নিয়ে ওখান থেকে আমি রমাজানের প্রস্তুতি নিয়ে আগাইতে থাকবো ইনশাল প্রস্তুতি কি নিবো কি নিব হজের প্রস্তুতি তকে উমানী বলেছেন আ সূচির মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সারা বছর আমার তো নলেজ আছে আমি কি কি গুণের কাজ করতাম আমি তো জানি আমি কি কি গুণের কাজ করতাম আর কেউ না জানলেও দুনিয়ার আমি তো জানি একদম সর্বপ্রথম লাইন যেটা হবে সূচির সেটা হচ্ছে আমাকে করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে মাহবুদ আমাকে তুমি সে পর্যন্ত পৌঁছায় দাও রমাজানের বরকত গ্রহণ করার তৌফিক সুযোগ আমাকে আরেকবার দেও মাহবুদ এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর একটা চান্স আমি চাই মাহবুদ আমাকে একটা সুযোগ দেও মাহবুদ একটা সুযোগ দেও এইভাবে এখন থেকে একটা দোয়া এবং প্রস্তুতি দোয়া এবং প্রস্তুতি প্রস্তুতি মানে ওই যে প্রথম প্রস্তুতি হচ্ছে দৃঢ় অঙ্গীকার করা যা আমি গুণা করবো না এখন থেকে ছাড়া শুরু করেন আস্তে আস্তে ছাড়েন একবারে পারলে আলহামদুলিল্লাহ গুনার মধ্যে বড় ছাড়বো, ছাড়বো। একদম এখনই এর মধ্যে অনেক গুণা আছে যেগুলো সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি বাসার মধ্যে টেলিভিশন আছে বসে বসে সিনেমা দেখি আমি অভ্যস্ত হয়ে আসিস গান দেখি আমি অভ্যস্ত হয়ে গেছি খেলাধুলা দেখি আমি অভ্যস্ত হয়ে গেছি অদূতার টকস দেখি খামা খাই খামা খাই এই টকস দেখলে আপনার কোনো লাভ নাই আপনার কোনো লাভ নাই একজনের বক্তব্য দিয়ে আরেকজনের প্রতি ঘৃণা সৃষ্টি হবে আরেকজনের বক্তব্য দিয়ে ঘৃণা ঘিবোধ করতেছে আপনি শুনে শুনে গুণাহার হচ্ছেন গৃহীবধ করা যেমন গুণা গৃহীবধ শোনাও এরকম মারাত্মক গুণা এই টকশগুলা শুনে না গৃহীবধ ছাড়া আমি কিচ্ছু পাই না কোনো রেজাল্ট নাই কোনো রেজাল্ট নাই আপনি আপনার চিন্তা করেন আখরি জমানা এখন চলছে রসুল করিম সাল্লাম যা বলেছেন নিজের চিন্তা ফিকির বেশি করে নিজের চিন্তা করে জনের দোষ তালাশ করে নিজের মধ্যে কত দোষ আছে খবর আছে টক্স মধ্যে অন্যের যে দোষগুলা বলা হচ্ছে আপনি রাষ্ট্র পরিচালনা করেন না খেয়াল করে দেখেন নিজের দোষগুলা তালাশ করেন নিজের দোষগুলা তালাশ করে রবের দরবারে ছেড়ে দেন রব এই আমার দোষ এই আমার দোষের প্যাকেট মাহবুব তুমি এটাকে গাইড করে দাও তুমি এটাকে মাইনাস করে দাও করে দাও আস্তে আস্তে আমি ছাড়ব আজকে নিয়োগ করেন ইনশাল্লাহ আজকে কোনো টক্স দেখবো না এটা নিয়োগ করেনা আজকে একদিনের জন্য করেন না আলহামদুল্লি যে আজকে টক্স দেখবো না আজকে টেলিভিশন দেখবো না ইনশাল একদিনের জন্য নিয়োগ করেন আপনি নিয়ত করেন হাত উঠান দরকার নাই আপনি হাত ওঠায় আমাকে দেখাইতেছেন আল্লাহ তালা আপনার কলব দেখতেছেন আপনি হাত নামাই রাখছেন আল্লাহ তালা আপনার কলবের দিকে তাকায় আপনি হাত নামায় রাখছেন এই অঙ্গ উপরে ওঠানা নামানি আল্লাহর আল্লাহর আল্লাহ আপনার আল্লাহ আরো আশ্চর্যটা আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করো দিল থেকে নিয়ত করেন ইনশাল যে মাহবুদ আমি নিয়ত করলাম পাক্কা নিয়ত পাক্কা নিয়ত যে আমি গুণা ছেড়ে দিব আস্তে আস্তে ইনশাআল্লাহ তুমি তৌফিক আল্লাহর কাছে তৌফিক চাইবে যারা করছেন নিয়তের সময় দুইটা বাক্য বলতে হয় বলি আমি দুইটা বাক্য কি আল্লাহ সহজ করে দাও কবুল করো আল্লাহ আমি হজের নিয়ত করলাম তুমি সহজ করে দাও মানে কি বোঝা গেল একাদত কঠিন জিনিস আল্লাহ সহজ না করলে আমার জন্য কঠিন হবে ওই কঠিন শত্রুর মোকাবেলা করে আগানোর আল্লাহ যদি আল্লাহ নরম করে দেন সকলের সম্মিলিত সহযোগিতা আর ওই পুরো ঘরটা খলিল ইব্রাহিম আলী সাল্লা ঘর হয়ে যাক খলিল ইব্রাহিম নিজেও প্রস্তুত বিবি হাজেরা তিনিও প্রস্তুত আনহা সন্তান ইসমাহিলাম তিনিও প্রস্তুত সবাই যখন প্রস্তুত হয়েছেন সবাই তার চুল সবাই যান ইনশা আল্লাহ যে আমরা ইনশাআল্লাহ এই রমাজানটা এইভাবে কাটাবো আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন ইনশাআল্লাহ এরপর আমার পুরা চব্বিশ ঘন্টার মধ্যে আমি কয়েক ঘন্টা আগে ঘুমাইতাম হিসাব করেন এখন থেকে হিসাব করা শুরু করেন আমি কয় ঘন্টা প্রতিদিন চার ঘন্টা আমি আস্তে আস্তে শুরু করে দেবো প্রতিদিন আধা ঘন্টা কম ঘুমাই এর পরের দিন পঁয়ত্রিশ মিনিট কম ঘুমাই এর দিন ৪০ মিনিট কম ঘুমাই এভাবে যেতে থাকি রমাজান পর্যন্ত যতটুকু জায়গা থেকে প্রতিদিন আমি দশ মিনিট পনেরো মিনিট কম ঘুমাবো এখন থেকে হ্যাঁ কম ঘুমানোর অর্থ এটা না যে ওই পনেরো মিনিট আমি আবার বসে বসে টেলিভিশন দেখবো যে কম ঘুমানোর অভ্যাস করতেছি এ দরকার নাই कम घुम मानी पंद्रह मिनट तेजी पड़े सुनि पढ़े अथवा चुपचाप कराफ कर, माफ कर गुना करें तो प्रतिदिन घुमे एक रुटिन बनाए जा सारा बच्चर छय घंटा घुमी पक्का इच्छा दृढ़ नियत कर लाइ रमजान प्रतिदिन चार घंटा घुम প্রতিদিন চার ঘন্টা ঘুমাবো অভ্যাস করে অসুবিধা নেই সমস্যা হবে না ডাক্তাররা বলবেন না ছয় ঘন্টা না ঘুমাইলে স্বাস্থ্য নষ্ট হবে আরে ভাই দিন তাজা থাকলে স্বাস্থ্য তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ স্বাস্থ্য ভালো থাকবে ইনশাল তাহলে এটা আমাদের বিশ্বাস অর্থ আমাদেরকে সুস্থ করে দেবেন হ্যাঁ তারপরেও যদি অসুস্থ হয়ে যান আবাদতের কারণে তো ওই অসুস্থতাও তো আপনার জন্য নেওয়া কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান তো ওই অসুস্থতাও তো কারণ এই অসুস্থতা এইভাবে ঘুমের একটা অভ্যাস করে এটা দুই নম্বর প্যারায় লাগবেন যে আমার ঘুম আমি আস্তে আস্তে কমাচ্ছি কেন অমাজানের প্রস্তুতি হিসাবে আল্লাহর কসম খায়া বলি এবং আয়াত আমাদেরকে যা বুঝাইতেছে আমার কাছে যে এই প্রস্তুতি এরপর আপনার দৈনন্দিন প্রয়োজনীয় কাজ গুলার একটা লিস্ট করেন দৈনন্দিন প্রয়োজনীয় কাজের লিস্ট বাজারে যান পত্রিকা পড়েন এটাও একটা একটু ফেসবুক চালান আচ্ছা আর কি একটু চাপান চলে মাঝে মধ্যে আড্ডা একটু নিজে হিসাব করেন কাজগুলাকে কমায় বাজারে প্রতিদিন যেতেন আপনি সপ্তাহে একদিন যান সপ্তাহে দুই দিন যান এক ঘন্টা বাজারে নষ্ট এক ঘন্টা বাদতের জন্য আপনি আপনার আরেকটা কাগজের মধ্যে এক্সট্রাটুকু করতে ঘন্টা কমপক্ষে এটা খুব ইজি পনেরো ঘন্টা বাজার থেকে বের করলাম আড্ডা থেকে পনেরো ঘন্টা বের করলাম আড্ডা দেব না পেপার না অযথা সময় নষ্ট করব না টেলিভিশনের সামনে বসবো না এ এই এখান থেকে আমি এই এইটা বের করলাম দোকানে আড্ডা দেন বসে বসে ওখান থেকে নাই আল্লাহ তো নিষেধ করেন নাই আমি করতে থাকেন না সমস্যা কি আহ আবাদের জন্য এইভাবে টাইম নির্ধারণ করেন আল্লাহ মন তারা আরেকটা জরুরি কথা সেটা হচ্ছে আমি তো থাকবো না একটু সফরে যাবো এই সপ্তাহে হয়তো সফর যে কোনো দিন হয়ে যেতে পারে প্রসেসিং হচ্ছে সফর এক ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আখেরাতে উত্তম বিনিময় দান করেন আমার পক্ষ থেকে আপনাদের খুচির সবকে পাঠাইতেছে তা আমার পক্ষ থেকে সবাই দোয়া করেন আল্লাহ তাকে কবুল করেন আমি অসুস্থ আছেন আল্লাহ তারা তাকে এবং তার পুরো পরিবারকে সুস্থতার নিয়ে আমর দান করেন আল্লাহামদুল্লাহ তো আগামী যে কয়টা দিন অত্যন্ত জরুরি কয়টা মুহূর্ত আসবে আপনাদের সামনে আমাদের উপযুক্ত যেই শব্দে আপনারা পরিচিত শব্দ এটা অমূলক শব্দ নয় অর্থবহ শব্দ হয়তো আরবি না শব্দটা হয়তো আরবি না কিন্তু অর্থবহ শব্দ অযথা শব্দ না যাই হোক পনেরোশো চোদ্দই শাবান দিবাগত রাত যে রাতটা এটা আমাদের সমাজটাই তো এরকম হয়ে গেছে যে অন্য রাতে কিছু আমল করলেও ওই রাতে সব আমল বন্ধ না বেদা আমল করুন না রকম মানুষও আছে আবার ওই রকম মানুষও আছে যে সবে বরাত এটাকে সবে কদরের মর্যাদা দেওয়া দেয় তার সারা জিন্দিগি একবার সহাবারাত এটা বাড়াবাড়িও করব না আমরা বহু বছর থেকে আলোচনা করতেছি আপনারা যারা শুনেছেন আবারও মনে করেন করব না আবার ছাড়া ছাড়িতেও নাই সি তো আছে শেখ নসির উদ্দিন যেগুলো রহমতুল হ্যাঁ কিছু আমল আছে যেগুলো আমাদের সমাজে খুব বেশি প্রচলিত সেগুলো আমরা ছেড়ে দিব আতসবাজি আলহামদুলিল্লাহ কমেছে আলহামদুলিল্লাহ অনেক কমেছে আরো কপক্ষ আমরা চাই একদম শেষ হয়ে যা আতসবাজির সাথে এই রাতের কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক মানুষকে ডাকতে থাকেন এটা তো সহি মানুষকে ডাকতে থাকেন তো এখন ওই আতসবাজি কই রাখি আল্লাহকে ভয় দেখান নাকি যা কাছে আসছেন কেন এরকম একটা বিষয় আসে মাথায় সামনে যে শয়তান এটা ঢুকাইয়া দিস আল্লাহ তা বলতেছেন এই রাতে আমি মুশ্রিফকে মাফ করবো না আল্লাহ তা স্পেশাল কিছু বান্দাকে এই রাতে মানে বিশেষ বান্দা তাদেরকে আল্লাহ মাফ করবেন না রসুল জানাইয়া দিছেন যারা শরাফ খায় তাদেরকে মাফ করবেন না তবা করে আল্লাহ মাফ করে দিবেন যারা টাকুর কাপড় পরে তাদেরকে মাফ করবেন না আপনি যারা মা বাবার অবাধ্য আল্লাহ মাফ করবেন না ক্ষমা চান আল্লাহ মাফ করবেন না হিংসুক আল্লাহ মাফ করবেন না রসুল বলেছেন আপনি এগুলা ছেড়ে দেন তো এর মধ্যে একটা হচ্ছে সিরিফ সিরিপ করবেনা আল্লাহ মাফ করবো না এরাতে করলেও মাফ করবো না মাথার মধ্যে ঢুকায় যেমন একটা মহান রাত আপনি এতদিন রুটি বানাইছেন এখন আর রুটি চলে নাকি তো কি বানায় তো বড় একটা কুমির বানানো এত বড় একটা কুমির বানায় এত বড় একটা মাছ বানায় তামা এর সাথে সব রাত্রের কি সম্পর্ক আমার কাছে সম্পর্ক লাগে যে আল্লাহ বলেছেন আমি মুর্শিদ কে মাফ করবো না শৈতান আল্লাহ চ্যালেঞ্জ করে সব আমলে সব কাজে এ আল্লাহ কে শৈতান চ্যালেঞ্জ করেন আপনি আপনার বান্দারে শিরিফ করলে না। করবেন আমি তো মূর্তি পূজা করাইতে পারবো না তবে মূর্তি খাওয়াই তুমি যা করে আল্লাহ তো মূর্তি খাওয়ায় দেখেন না কি সারা বছর ইবলিস বলে তুমি আবাদত করবা তোমার আবাদত খাওয়াই দি আমি তুমি রুটি বানাবো তুমি হালুয়া বানাও আমাদের এক মরহুম চলে গেছেন আল্লাহ তালা যদি তিনি না হয়ে থাকেন আল্লাহ তালা তার গুনা গুরু করে দেন ইসলাম সাহেব তিনি যদি আমারও কথাটা স্পষ্ট করি কেউ ভুল ব্যাখ্যা নেবেন না তিনি যদি আল্লাহ তারা মাফ করে দেন শিখ করলে সুপারিশ হাদিসের কথা তো যাই হোক তিনি যদি মুর্শিক না হয়ে থাকেন আল্লাহ যেন তাকে মাফ করে দেন তিনি বলেছিলেন একটা কথা যে রুটি গরিবকে খাওয়ানো হালুয়া গরিবকে খাওয়ানো এটা কি গুণা এটা তো গুনা না তো করলে সমস্যাটা কোথায় যুক্তি মানুষকে ধোকা দেওয়ার জন্য আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাই বড় চমৎকার উদাহরণ দিচ্ছেন বেদা হাতের উদাহরণ হচ্ছে যে বেদাৎ তো দেখতে শূন্যতের মতই দেখতে বেদাৎ শূন্যতের মতোই অ্যবাদতের মতোই দশ লেখ তো দশ লেখলে এক লেখা দশ লেখতে হইলে জিরো কোন পাশে লাগাইতে হয় ডান পাশে লাগাইতে হয় জিরোটা ডান পাশে লাগাইলে একের মূল্য কয় গুণ বাড়ে আরেকটা মূল্য লাগাইবেন আরো দশ গুণ বেড়া যাবে আরেকটা জিরু লাগাইবেন আরো দশ গুণ বেড়া যাবে যত জিরু লাগাইবেন দশ গুণ খালি বাড়তেই থাকবে কথা ঠিক আছে না কেন বলে আপনি জিরোটা সিস্টেম মতো লাগাইতেছেন এক ঠিকই আছে খালি জিরোডারে ডাইন পাশে না লাগাইয়া বাম পাশে লাগাইয়া দিলেন কেন ওই চিন্তায় যেই জিরু একের মূল্য দশ গুণ বাড়াইয়া দেয় ওই জিরু করে যাবে কেন ওই জিরো একের আগে থাকবে আপনার যুক্তি কি আমি একের আগে নিয়ে আসবো তার মূল্য বেশি আচ্ছা বলেন তো ওই জিরুকে যদি আপনি একের আগে আনেন তাইলে একের মূল্য এইবার দশ গুণ বাড়বে না কমবে আরেকটা জিরু লাগাইলে 10 গুণ বাড়বে না কমবে কিন্তু জিরু দেখতে একই রকম কিনা এক দেখতে একই রকম কিনা দশ গুণ করেছে তো অপাদতের মতো কিন্তু সেটা যদি শরীয়তের সিস্টেম মতো ওই পাশে জিরু না লাগানো হয় শরীয়তের সিস্টেম মতো না লাগানো হয় এর মূল্য বাড়ে না এর মূল্য খালি দশ গুণ করে কমতে থাকবে একসময় মাইনাস হয়ে যাবে দোস্ত আরেকটা উদাহরণ আমি দিয়ে থাকি মাগরীবের নামাজ করলেন সবসময় হাতে আসে না আজকে মাগরিবের নামাজটা তিনটা কাত না চারটা কাতই পড়ি ওই যে এক রাখাত আপনি আচ্ছা বলেন ওই এক রাখাতের মধ্যে আপনি কি বলেছিলেন হরে কৃষ্ণ হরে রাম ওম সন্তি একটা রুকু দিস কিনা রুকু দেওয়া কি গুনা ওই রুকুতে তিনটা তাজবি কমপক্ষে পড়ছেন কিনা পড়া কি ওই দুইটা অতিরিক্ত সেজদা কিনা সেজদা দেওয়া কি রেজাল কি ওই এক রাত মিলে সাথে ওই তিন রাত শুবাদ কথা ঠিক আছে এটা হচ্ছে বেদাতের উদাহরণ দুঃস্থ আপনি দেখতে আবাদ খারাপ করেন নাই আপনি দিবে। জন্য আমরা সয়বরাতেন্দ্রিক অতিরিক্ত ফাইজামে যেগুলো আছে এগুলা করবো না ইনশা আল্লাহ অবরস্থানে যাওয়া দল বেদের ছেলেপেলেরা নামাজ পড়ুক আর না পড়ুক একটা ঠিক করবে কোরআন টাউনের ছেলেমেলেরা বেশি আরে কত কিছু হ্যাঁ কত সহবরাত্রে এই রাত আসলে মানুষ তো ভয়ে রাস্তায় বের না মরিচাবাতি ছেড়ে চুচ ছুট করে কাঁধ কোন জায়গায় যায় লাগে এগুলা কমছে আলহামদুলিল্লাহ আরো কম বিশ্বাস হয়ে যাক শেষ হয়ে যাক আমরা দোয়া করি ওই অবস্থায় রাখেন এত গুরুত্ব দেওয়ার কিছু নাই রাত জেগে মসজিদে আমল করা আমরা জানশার তালা থেকে এই রাতের যে ফজিরতের কথা যদিও দুর্বল হাদিস তারপরেও যেটা পাওয়া যায় সেটা নিজের ঘরের মধ্যে নিজের ঘরে নাই। আর আপনি সেই চোদ্দ তলার টাওয়ারের উপর থেকে মসজিদে আসেন ঘটনা কিন্তু কই পাইলেনি এবার আপনি আপনার ঘরের মধ্যে আবাদত করবেন অনেকে একটি প্রশ্ন রাখে যে ও ঘরে ঘুমাইসা যায় আরে দু বেদাহ করার চেয়ে ঘরে ঘুমান আপনি ওইটা বেশি রাখবেন বেদআ করার চেয়ে আপনি ঘরে ঘুমান আর না। অতিরিক্ত মধ্যে বাড়াইছে রসুল বরণ ভাগে হাঁটেন আমার সামনে তেসব নজি ওইরকম পরিস্থিতি আমাদের পড়তে না হয় দোস্ত তো কি করবো কি আমরা পরদিন পনের সাবান রোজা রাখা এটাও দুর্বল হাদিস। এই আমাদের মুরবীরা বলেছেন আপনি পনেরো অথবা আমরা জানেন আলী রসুল সাল্লাহিসাল্লাম রম আজানের পর সবচেয়ে বেশি রোজা রাখছেন সাহাবান তো আপনিও রাখেন না এক তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত পুরো মাসটাই তো রয়েছে রোজা রাখার জন্য পুরো মাসেই মাঝে মধ্যে রাখেন না ছাড়া পড়া হয় না সবচেয়ে বড় আমল যেটা করব সেটা হচ্ছে আমি নিজেকে পবিত্র কইরা রমজানের জন্য নিজেকে প্রস্তুত করবো ইনশা আল্লাহ আল্লাহ তাল আমাদের জন্য রমাজানকে কবুল করেন আমিন আমি দোয়া চাই সবার কাছে সবার কাছে দোয়া চাই আল্লা তালা যেন আমার সফরকে সহজ করেন মকবুল হোমরা করার তৌফিক দেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যদি শহীদ সালামত আমাকে পৌঁছান আমার নিয়ত আছে একদম ভুলবো না আপনাদেরকে ইনশা আল্লাহ আমার নিয়ত আছে একদম পুরো পাক্কা নিয়ত একদম আছে দরজা যে জায়গায় দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ জায়গা যেটা আল্লাহর ঘরের দরজা আমার একদম পাক্কা নিয়ত ওই দরজায় ধরেও আপনাদের জন্য দোয়া করব ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন আমার পুরো মহল্লার মুসল্লিদেরকে দিনের জন্য কবুল করেন দিনের জন্য কবুল করেন আমাকেও আল্লাহ তালা কবুল করেন আপনাদের কাছে দোয়া চাই আমি আওয়াজ wow.